অভিশপ্ত রাজকন্যা অনেকদিন আগে অ্যাকিলিস নামে এক সৈন্য তার সাথীদের বিদায় জানিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল দিন কেটে গেল নিজের বা ঘোড়ার জন্য খাবার কেনার মতো পয়সাও ফুরিয়ে গেল অথচ তার বাড়ি তখনও অনেক দূর ক্লান্ত ও ক্ষুধার্থ হয়ে সে এক বিশাল দুর্গের সামনে এসে পৌঁছল সে দুর্গে প্রবেশ করল ঘোড়াকে আস্তা বলে বেঁধে তাকে কিছু খেতে দিয়ে সে নিজে দুর্গের ভেতরে প্রবেশ করল সে একটা ঘরে দেখে টেবিলের উপরে রকমারি খাবার ও পানীয় সাজানো রয়েছে সে যখন পেট পুড়ে খাবার খাচ্ছে তখন সেখানে একটা ভাল্লুক এল আমি ভয়ঙ্কর কোনো তোমাকে রাজকন্যা আর যদি তুমি এক রাত এখানে কাটাও তাহলে আমি সাপ মুক্ত হয়ে যাব। আমি আমি সত্যি দুঃখিত কারণ একটা ভাল্লুকের সাথে রাত কাটানো সত্যি আমার পক্ষে সম্ভব নয় চিন্তা নেই আমি কোনো ক্ষতি করব না অ্যাকিলিসকে এক সুন্দরী রাজকন্যার ছবি দেখালো এটা হলাম আমি হলামূপা ধন্যবাদ তুমি যদি রাতটা এখানে কাটাও আর আমাকে শাপ মুক্ত হতে সাহায্য করো তাহলে আমি তোমাকে বিয়ে করব। আমি কথা দিচ্ছি তোমাকে বিয়ে করতে পারলে সত্যি আমি ধন্য হয়ে যাব। আমি রাতে এখানেই জানালো আর ভাল্লুক চলে গেল সে এত ক্লান্ত ছিল যে ঘুমিয়ে পড়ল পরের দিন যখন সূর্য উঠল তখন রাজকন্যা এলো। সে যেন ছবির থেকেও বেশি সুন্দরী তুমি আমাকে সাপ মুক্ত হতে সাহায্য করেছ অ্যাকিলিস ধন্যবাদ আর আমি কথা দিয়েছিলাম তাই বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে যাচ্ছি তাদের বিয়ে হয়ে গেল আর দুজনে সুখে শান্তিতে সংসার করতে লাগল বেশ কিছুদিন কেটে যাওয়ার পর অ্যাকিলিসের নিজের বাড়ির কথা মনে পড়ল সে ভাবল একবার ঘুরে আসবে শোনো তুমি যেও না এখানে কি তুমি সুখী নও প্রিয়তমা আমি আমার বৃদ্ধ বাবা মাকে দেখতে চাই তুমি চিন্তা করো না আমি তাড়াতাড়ি ফিরে আসবো আচ্ছা ঠিক আছে তাহলে যদি তোমাকে যেতেই হয় তাহলে এই বীজ ব্যাগটা নিয়ে যাও যে রাস্তা দিয়ে যাবে তার ছড়াতে ছড়াতে যাবে। যেখানে ওগুলো পড়বে সেখানে এই গাছে দুর্লভ সব ফল হবে সুন্দর পাখিরা গান গাইবে সত্যি তোমার ব্যাপারে সমস্ত কিছু একেবারে জাদুর মতো। আমি ভাগ্যবান যে তোমাকে স্ত্রী হিসেবে পেয়েছি। আমি কৃতজ্ঞ যে তোমাকে খুঁজে পেয়েছি অ্যাকিলিস তার হাতে চুম্বন করে বেরিয়ে পড়ল এরপর কয়েকদিন অ্যাকিলিস যেখানেই গেছে ওই মায়াবী বীজ ছড়িয়ে দিয়েছে আর তার পেছনে গাছের শাড়ি মাথা তুলেছে যেন তারা মাটি থেকে বেরিয়ে এসেছে একদিন একটা খোলা মাঠের মাঝখানে দেখে একদল লোক ঘাসের ওপর বসে আছে তাস খেলছে তাদের পাশে একটা কেটলি ঝোলানো যদিও তার নিচে আগুন জ্বলছে না কিন্তু ভেতরে সুপ ফুটছে ঝুলছে দুর্লভ ফল আর সুন্দর সব পাখি ঘুরে ঘুরে গান গাইছে বলছি এই মায়াবী বীজ ও থেকে পেলো একমাত্র যে কাছে আমরা ছমাস ঘুম পাড়িয়ে রাখি জানত না যে এই জাদুকরাই রাজকন্যা প্যারিসকে জাদু করেছিল তার উপরেও জাদু করল। তার সেনা খবর দিল যে সব গাছের মাথা শুকিয়ে মরে গেছে ও এটা তো ভালো লক্ষণ নয় আমার স্বামীর নিশ্চয়ই কিছু খারাপ হয়েছে সে ঠিক করল তাকে খুঁজতে যাবে অ্যাকিলিস যে রাস্তা দিয়ে গেছে সেও সেই রাস্তা দিয়ে গিয়ে সেই খোলা মাঠে পৌঁছল সেখানে দেখলো একটা সুন্দর নেই রাজকন্যা প্যারিস খুব রেগে গেল রাগে তাকে অভিশাপ দিল তুমি ঘুমিয়ে আছো যেন ঝড় এসে তোমার ঘুম ভাঙ্গিয়ে তোমাকে উড়িয়ে নিয়ে যায় দূর কোনো দেশে যেইমাত্র সে কথাটা বলেছে অমনি ঝোড়ো হাওয়া ধেয়ে এসে তার স্বামীকে তার চোখের সামনে থেকে উড়িয়ে নিয়ে চলে গেল নিজের অভিশাপের জন্য রাজকন্যার অনুসূচনা হলো কিন্তু কিচ্ছু করার নেই ও না আমি কি করলাম এদিকে অ্যাকিলিসকে ঝড় উড়িয়ে নিয়ে গিয়ে এক দ্বীপে ফেলল সে যখন চোখ খুলল তখন ছমাস কেটে গেছে সে লাফ দিয়ে উঠে চার চারপাশটা দেখল আরে এখানে আমি কি করে এলাম আর কেই বা আমাকে এখানে নিয়ে এল সমুদ্রের তীরে বালিয়ারির ওপর হাঁটতে হাঁটতে সে দেখে তিনজন লোক ঝগড়া করছে তারা এক শয়তান জাদুকরের ছেলে কি হয়েছে কি কেন তোমরা এখানে এইভাবে ঝগড়া করছো দেখুন আমাদের বাবা মারা যাওয়ার সময় তিনটে জিনিস দিয়ে গেছে একটা গালিচা, সাত পাওয়ালা জুতো আর একটা অদৃশ্য টুপি কিন্তু আমরা আমরা কেউই ঠিক করতে পারছি না যে কে কোন জিনিসটা নেব। ও কি বোকা তোমরা আর ঝগড়া করো না যদি তোমরা চাও তাহলে তিনটে জিনিস আমি তোমাদের মধ্যে এমন ভাবে ভাগ করে দিতে পারি যাতে তোমরা তিনজনেই খুশি হবে জাদুকররা রাজি হলো এখন তোমরা ওই নারকেল গাছটা দেখতে পাচ্ছ যেটার পাতা মাটি ছুঁয়ে ফেলেছে সবার প্রথমে পৌঁছবে সে তিনটের থেকে যে কোনো একটা বেছে নিতে পারবে আর যে তার পরে পৌঁছবে সে দুটোর মধ্যে থেকে একটা বেছে নিতে পারবে আর যে শেষে আসবে সে যেটা পড়ে থাকবে সেটাই পাবে নিমেষের মধ্যে তিন জাদুকর নারকেল গাছের থেকে ছুট লাগাল মিচকি হেসে অ্যাকলেস সাত পাওয়ালা জুতো আর অদৃশ্য টুপি নিয়ে উড়ন্ত গালিচার উপর বসে নিজের রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল কিছুক্ষণ পরে সে একটা কুটিরের সামনে এসে পৌঁছল ভেতরে ঢুকে সেখানে দেখে এক বৃদ্ধ মহিলা সুপ্রভাত ঠাকুমা আমার খুব খিদে পেয়েছে আমাকে দয়া করে কিছু খেতে পারেন নিশ্চয় বাবা মহিলা হাওয়াতে খাবারগুলো খেয়ে নাও অ্যাখিলিস পেট ভরে খাবার খেল খাবার শেষ হতেই বিলটা হয়ে টেবিলটা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এবার যদি আরেকটা কাজে আপনি আমাকে সাহায্য করেন তাহলে আপনার কাছে চিরকালের জন্য কৃতজ্ঞ থাকব সব কথা অ আর তাই আমি এখানে আর আমার স্ত্রী প্যারিসকে খুঁজছি দয়া করে বলুন যে কি করে ওকে খুঁজে পাব ঠিক আছে ঠিক আছে বাবা আমি বাতাসকে দিকে জিজ্ঞেস করছি ও ঘুরে বেড়ায় সারা পৃথিবীতে ঘুরে বেড়ায় ও নিশ্চয়ই জানবে যে তোমার স্ত্রী কোথায় আছে সে উঠোনে গেল আর চিৎকার করে ডাকলো। ও কুটিরটা কেঁপে উঠল শান্ত হও পাগল হাওয়া আর আমাকে বলো তুমি কি কোথাও সুন্দরী রাজকন্যা প্যারিস কে ওর কি কোন খবর তুমি জানো দেখেছি ঠাকুমা সুন্দরী রাজকন্যা প্যারিস এক নতুন রাজ্যে থাকে তার স্বামী উধাও হয়ে যায় যখন সে রেগে গিয়ে তাকে অভিশাপ দেয় জানতো না যে শয়তান জাদুকরেরা তার স্বামীকে বস করেছে সে অনুশোচনা করে আর স্বামীর জন্য অপেক্ষায় আছে কিন্তু এখন রোজ কোনো না কোনো রাজা বা রাজপুত্র তার কাছে আসছে বিয়ের প্রস্তাব নিয়ে আর আমাকে বলো সেই রাজ্য এখান থেকে কত দূরে আছে সেখানে হেঁটে গেলে ৩০ বছর লাগবে ডানা থাকলে উড়ে যেতে দশ বছর আর যদি আমি ফুদি তাহলে তিন ঘন্টার মধ্যেই ওখানে পৌঁছে যাবে কত কায়দা কি বললেন দয়া করুন হে শক্তিমান বাতাস আমাকে আমার রাজকনার কাছে উড়িয়ে নিয়ে চলুন प्रथम तुम शांत हार्वितब जब तुम तुम तीन दिन तीन, तीन, तीन रखते दाओ किच्छु जुम्मी चाहले तीन सप्ताह ठीक जा प्रस्तुत हो तब भय पे तुम्हें देवना আর তিন ঘন্টার মধ্যেই সে পৌঁছে গেল নতুন রাজ্যে যেখানে আছে সুন্দরী রাজকন্যা তোমাকে বিদায় জানাই বন্ধু খুব খারাপ লাগছে কিন্তু একটাও গাছ আর দাঁড়িয়ে থাকবে না আমি সব কিছু উপড়ে ফেলবো আমি হলাম শক্তিমান বাতাস কিছু নাটক করতে পারে বাবা কিছু বললে তুমি সে বসবার ঘরে ঢুকল সেখানে একটা বিরাট টেবিল জুড়ে সব রাজ রাজারা রাজকুমাররা বসে আছে এরা রাজকন্যা প্যারিস মন জয় করতে এসেছে যখন একজন তাকে হিরে খচিত গ্লাস উপহার দিতে গেল। গ্লাসটা ভেঙে দিল। অতিথিরা অবাক হয়ে গেল ঠিক সেই সময় রাজকন্যার দেওয়া বীজের ব্যাগটা তার পকেট থেকে পড়ে গেল রাজকন্যা প্যারিস তখনই তাকে চিনতে পারল ও এখানেই আছে খুশি হয়ে সে তার অতিথিদের একটা ধাঁধার সমাধান করতে বলল ঠিক আছে মহাশয়রা এর উত্তর চাই আমার আমার কাছে হাতে তৈরি একটা বাক্স আছে আর তার আছে একটা সোনার চাবি আমি চাবিটা হারিয়ে ফেললাম ভাবলাম কোনও দিন খুঁজে পাবো না হঠাৎ সেই চাবি নিজেই নিজেকে খুঁজে বার করলো। যে এই ধাঁধার উত্তর দিতে পারবে সেই হবে আমার স্বামী সব রাজারা রাজপুত্রেরা অনেক চেষ্টা করলো, কিন্তু কারও উত্তর ঠিক হল না হে প্রিয় তুমি যদি এখানে থাকো তাহলে বেরিয়ে এসে আমাকে দেখা দাও অ্যাকেলিস মাথা থেকে অদৃশ্য টুপি খুলে ফেলল রাজকনার হাত দুটো নিজের হাতে নিয়ে চুম্বন করল আমার ধাঁধার উত্তর হলো এটা বাক্স হলাম আমি আর সোনার চাবি হলো আমার বিশ্বাসীর স্বামী কে এটা আন্দাজ করতে পারত সমস্ত রাজা এবং রাজপুত্ররা অপমানিত হয়ে ফিরে গেল রাজকন্যা প্যারিস আর অ্যাকেলিসের মিলন হল তুমি আমায় ক্ষমা করে দাও প্রিয় আমার রাগ আমাকে এমন কাজ করায়। শান্ত হও করায়ু আমাকে সব বলেছে আমি রেগে নেই তোমাকে ফিরে পেয়েছি বলে খুব খুশি হয়েছে এখন আমি ধন্যবাদ প্রিয় আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনো দিন আমি রাগ করব না দেখো আবার যেন আমাকে দূর কোনো দ্বীপে পাঠিয়ে দিও না দুজনে আবার খুব খুশি রাজকন্যা প্যারিস প্রহরী পাঠালো অ্যাকেলিসের বাবা মাকে প্রাসাদে নিয়ে আসার জন্য যাতে তারা সবাই একসাথে থাকতে পারে অ্যাকেলিস খুব খুশি এখন সে রাজকন্যাকে যেন আরও ভালোবাসে রাজকন্যা প্যারিস আর কোনোদিন ওভাবে রেগে যায়নি আর অন্যদিকে অ্যাকেলিস স্ত্রীর কাছ থেকে কয়েকটা জাদু শিখে সেগুলো করে দেখিয়ে বেজায় খুশি